আব্দুল্লাহ ইবনু মুগফল রদিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন প্রত্যেক আজান ও ইকামতের মধ্যবর্তী সময় সালাত আদায় করা যায় তৃতবার কথা বলার পর তিনি বলেন যে ব্যক্তি ইচ্ছা করে